मानवतार समाधान আসসালামুক রহমতুলবরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা রমিন তলাম রহমতিলমিনিয়তিামিকরমিন সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে পিএস দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর মোবারকবাদ বন্ধুগণ আমরা আমাদের এই আয়োজনে আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে কারণ কবিরা গুণা থেকে বেঁচে থাকা আমাদের নিজেদের স্বার্থই প্রয়োজন আর হয় রব্বর আরামিন কর্তৃক নিষিদ্ধ কাজে জড়িত হয়ে নিজে নিজের ধ্বংস করে দেবো দুনিয়াও ধ্বংস হবে পরকালটাও ধ্বংস হয়ে যাবে দুনিয়ায় এই সংক্ষিপ্ত তো জীবনে যত আমল এর পুরস্কার অথবা তিরস্কারের জন্য চিরস্থায়ী আখেরাত কিন্তু অপরাধ করে করে চিরস্থায়ী পরকালকে ধ্বংস করে দেওয়ার মতো নিজের ধ্বংস আমাদের ঢাকা উচিত নয় আর তাই বড় অপরাধ বা কবিরা গুণা জেনে নেওয়া উচিত তার থেকে বেঁচে থাকা উচিত আমরা তো অনেকেই বলব যে হয়তো যদি আলোচনা হতো পর্যালোচনা হতো জানা হতো তাহলে করতাম না এ কথাটা সত্য যে হয়তো বর্তমান পৃথিবীর বাস্তবতায় আমাদের অনেকের মাঝেই শিক্ষা দীক্ষায় কবিরা গুণা জানবো এমন লেখাপড়া হয়ে ওঠে না যদিও উচিত এটা ফরজ প্রত্যেকটি মানুষ তার নিজের জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার জন্যে মিথ্যা থেকে বেঁচে থাকার জন্যে যতটুকুন জ্ঞান প্রয়োজন তা জানা ফরজ রসলসাল্লাহ তালিন তালা বলে আলমে ফরিদাত জ্ঞান অর্জন করাটা ফরজ কিন্তু এই ফরজ আমরা কয়জনে পালন করছি ফরজ থেকে নিজেরা বিমুখ এই জন্যে আজ আমাদের এই করুণ পরিস্থিতি আর পরিণতি বন্ধুগণ আল্লাহতাল আমাদের নিজেদেরকে আমাদের সন্তান আর পরিবারকে সত্য জানার তৌফিক দিন জ্ঞান অর্জনের তৌফিক দিন ফরজ নির্দেশনা বাস্তবায়নের তৌফিক দিন আর আমাদের সকলকে অপরাধ থেকে কোন থেকে অবশ্যই বেঁচে থাকার তৌফিক দান করুন কারণ রব্বুল আলমিনের তৌফিক চাওয়ার জন্য নিজেরও যোগ্যতা লাগবে আর তা হলো জেনে নেয়া রব্বুল আলমিনের নিষিদ্ধ বিষয়গুলো জেনে নিজেরা বেঁচে থাকার জন্যে আমাদের আয়োজন আমাদের আয়োজনকে কবুল করুন আমাদেরকে অপরাধমুক্ত সুখী সমৃদ্ধ জীবনে ধন্য করুন উভয় জগতে আমরা সবাই বলি আমিন বন্ধুগণ আজকে আমরা একটি কবিরাগুনা গুণা নিয়ে আলোচনা করব। একটি অপরাধ নিয়ে আলোচনা করব যা আমাদের জানা উচিত আজ বিভিন্নভাবে আমাদের মাঝে কবিরাগুনাটা ছড়িয়ে পড়েছে আর তাই আমাদের সকল শান্তির মূল পরিবার ভেঙে যাচ্ছে আর তা হল স্বামী স্ত্রীর পরস্পরের অবাধ্য হওয়া স্ত্রী কর্তৃক স্বামীর অবাধ্য হওয়া আল্লাহ তাহার করেছেন আমরা যদি দেখতে পাই এই পৃথিবীর পরিবার প্রথম যে দাম্পত্য জীবন প্রথম যে স্বামী এবং স্ত্রী তারা হলেন আমাদের আদি পিতা আদবা আলীহ এবং আমাদের মা হাওয়া আলিহা সালাতাম আল্লাহান দুইজনকেই জাননাতে সৃষ্টি করেছেন আদম আলীহিস্লা আগে সৃষ্টি করেছেন তারপর আদম আলী হিসাল্লা থেকেই তার জীবন সঙ্গিনীকে সৃষ্টি করেছেন তারপর নিজে বিবাহবন্ধনে আবদ্ধ করে দিয়েছেন তারপরে দুইজনকে একত্রে জান্নাতে থাকতে আদেশ করেছেন রব্বুল আলমিন বলেছেন ইয়ে আদম উস্কুন আনতাওয়াজনা আদম তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে জাননাতে বসবাস করো তবে রব্বুল আলমিন জনের সত্তাগতভাবে রুচি অভিজ্ঞতা জীবনযাত্রা খাওয়া দাওয়া চাহিদা এই এইসবগুলোকে আলাদা বলে ঘোষণা করেছেন বলেছেন জীবনযাত্রায় খাওয়া দাওয়ায় প্রয়োজনে এক একজনের রুচি এক জনের জীবনবোধ আলাদা হতে পারে রুচি এবং প্রয়োজনটাকে আলাদাভাবে মর্যাদা দিও রব্বুল আলমিন প্রথম দম্পতি আহদম এবং হাওয়া আলি হিমসালাত সালামকে জান্নাতে থাকতে গিয়ে পরস্পরের রুচিবুতকে সম্মান করতে পরস্পরের চাওয়া পাওয়াকে মর্যাদা দিতে রব্বুল আলমিন স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন বলেন আদম স্ত্রী হাওয়া থাকবে তোমার সাথে কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি তোমার নিজের খাওয়ার রুচি তার উপরে চাপিয়ে দিও না তার চাওয়া পাওয়া তুমি বন্ধ করে রেখো না আটকে রেখো না রব্বুল আলমিন এইভাবেই পৃথিবীর প্রথম দাম্পত্য জীবনকে সুন্দর এবং সুস্পষ্ট হওয়ার জন্যে বিধান ঘোষণা করে দিলে তারপর আস ভা হুয় তা আলা এই ধারাবাহিকতায় এই পৃথিবীতে আমাদেরকে জন্মর জন্যে আমাদের আনয়নের জন্যে আমাদের আগমনের জন্যে যুবক আর যুবতী নর নারীর মধ্যে বৈবাহিক সম্পর্কের ব্যবস্থা করলেন শরীয়তের অনুকূলে শরীয়তের অনুকূলে এই বন্ধনকে বিবাহ বলা হয় রবুল আলমিন প্রথম জান্নাতে করে দিয়েছেন বিবাহের বন্ধন আমাদেরকে পৃথিবীতে আগমনের জন্যে আমাদেরকে পৃথিবীতে আনয়নের জন্যে আল্লাহ বিবাহের বন্ধনের ধারাবাহিকতা পৃথিবীতে দিয়েছেন শরীয়তের অনুকূলে থেকে সামাজিক বন্ধনে আমরা সাক্ষী থেকে ইজাব কবুল এবং মোহরের ভিত্তিতে বিবাহের বন্ধন তৈরি করে দেয়া হয় আর বিবাহের বন্ধন তৈরি করে দিয়ে একজন স্বামী আর একজন স্ত্রী সুন্দর দাম্পত্য সম্পর্কে রব্বুল আলমিন এই দাম্পত্য সম্পর্কে পরিচয় করাতে তিনটি কথা করআন আলকারিমে তুলে ধরেছেন এক নম্বর আবাসনা তারা ঘোষণা করেছেন স্বামী আর স্ত্রী যুবক আর যুবতী যখন বিবাহের বন্ধনে আবদ্ধ হয়তো আলাদা আলাদাভাবে দুইটি পরিবারে বড় হয়েছে দুইটি গুত্রে বড় হয়েছে দুইটি জায়গায় বড়ো হয়েছে দুইটি পরিবারে বড়ো হয়েছে কিন্তু আজ তারা একত্রিত একটি সংসার গড়ার জন্যে একত্রিত হয়েছে কিন্তু যদি শুরু করে দুষ্টামি এটা কবিরাগুরা হওয়া উচিত বড় অপরাধ হওয়া উচিত দ্বিতীয়ত ভা আনাতালা বলেছেন দাম্পত্য জীবনে স্বামী আর স্ত্রী হুন্না লিবা আসুল্লাহ কুমু আন্তম লিবা আসুল্লাহ পোশাক আমরা যেমন নিজেদের লজ্জাস্থান থাকতে পোশাক গায়ে দেই আবিজাত্য এবং মর্যাদা রক্ষার জন্য পোশাক গায়ে দেই ইজ্জত আর সম্মান বৃদ্ধির জন্য পোশাক গায়ে দেই টিকরাব্বুল আহমির বলেছেন স্বামী তার স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক একজন জনের পোশাক পোশাক ময়লা হলে কি আমরা ফেলে দেই বরং না ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে স্ত্রী দিয়ে গায়ে দেই নিজের পোশাকের প্রতি যেমন দয়া আচরণ পোশাক নিজেকে লজ্জা থেকে ঢেকে রাখে গোপন অঙ্গ ঢেকে রাখে পোশাক মানে তার কাছে গোপন কিচ্ছুই নাই কিন্তু পোশাক কি বলে বেড়ায় পোশাক কি আমানতের খেয়ান করে অবশ্যই না সুতরাং একটি দৃষ্টান্ত সুন্দর দাম্পত্য জীবনের জন্য যথেষ্ট কলহত দূরের কথা যারা এই একটি কথা চিন্তা করেন কারণ এই একটি উপমা একটি উদাহরণ দিয়ে অনেক কথা বলা যায় অনেক পৃষ্ঠা লেখা যায় আর বিবেকের তালা খোলার জন্য একটি কথা যথেষ্ট চাবি হিসেবে একটু খুলুন না নিজের বদ্ধ তালাটা নিজের হৃদয়ের হৃদয়ের গভীর প্রকুষ্টের তালাটা খুলুন স্বামী তার স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক একটি কথা যথেষ্ট বন্ধুগণ আমরা কি পারি না এই কথাটা বিবেচনা করতে এই কথাটাকে বিশ্লেষণ করতে যাদের জীবনী অনুভূতি নাই তার তো কবিরাগুনা হওয়া উচিত অবশ্যই বড় অপরাধ এই অপরাধে সে নিজে নয় সমাজকে করে করে করে ধ্বংস করে দেবে আল্লাহ ভা না হতার এই সুন্দর উদাহরণ আমাদের বুঝার জন্যে রব্বুল আলমীর উদাহরণ দেন আমাদেরকে বুঝার জন্যে এরপরেও যদি না বুঝি দাম্পত্য কলহ মারামারি ঝগড়া ফাসাদ অবাধ্যতা তাহলে তো কবি আগুনা হওয়া উচিতই আর যে সমাজে দাম্পত্য বাস্তবতায় স্বামী আর স্ত্রীর মধ্যে পোশাকের মতো পারস্পরিক বুঝাপড়ার আচরণ নেই বরং উল্টু তাদের তো সুখ থাকে না তাদের দিয়ে ভালো সন্তান পৃথিবী কামনা করতে পারে না বরং তারা যেমন বিকারগ্রস্ত তারা যেমন উম্মা সেদিন উঠিয়ে দিয়েছেন নু আলি হিসাল বলেছেন রব্বিল তাদের এই পৃথিবীতে একটা কাফের কেউ বাঁচতে দেওয়াটা কারণ আর কাফের ছাড়া কিছুই জন্ম দেবে না সুতরাং জাতির দাম্পত্য জীবন কলহে ঝগড়ায় লিপ্ত তাদের থেকে ঝগড়ুটে সন্তান ছাড়া তো কিছুই হবে ঝগড়াটে ছাড়া বদ্ধগণ আমরা আরো কথা বলব বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য আপনাদের জন্য নির্বাচিত কিতাব মারাম মিন আদিল্লাতি মারামিল এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুবুল মারামের দার্সে হাদিস বাংলায় সানিং টু টক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 स्त्री के घृणा ना कर मुस्लिम द्वितीय खंड विवाह हादिर संख्या तीन हजार चारश उन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 দেখুন ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা বলছিলাম স্বামী স্ত্রী যদি ঝগড়তে হয় অবাধ্য হয় পরস্পরের তাহলে ভালো মানুষ তাদের থেকে হবে না বাবা মা ভালো সন্তান ভালো জ ভালো তো গাছ ভালো জাঁত ভালো তো ব্যক্তি ভালো আর যদি উলট পালট হয়ে যা হবে তাই বন্ধুগণ আজ আমরা কি তা অনুধাবন করি অনুধাবন করি না বলেই অপরাধ আমাদের মাঝে ছড়িয়ে পড়ছে সন্তান মানুষ হচ্ছে না যেমন বৃক্ষ তেমন ফল আর ফলে বৃক্ষের পরিচয় বৃক্ষের পরিচয় তার ফলে ঠিক উল্টু আজকে হচ্ছে তাই দাস ভান আমাদের সকলকে তা বোঝার তৌফিক দিন আমিন সুতরাং মা আর বাবা খারাপ হলে মা আর বাবাই ঝগড়া করলে দাম্পত্য কলহ নিজেদের মধ্যে ছড়িয়ে দিলে সন্তান মানুষ হবে না তৃতীয় আরেকটি বিষয় রব্বুল আরমিন বলেছেন দাম্পত্য জীবনে সুখ আর সমৃদ্ধি পাওয়ার জন্যে হতে পারে স্বামী এবং স্ত্রী বিবাহ হয়েছে দাম্পত্য জীবন চলছে কিন্তু কারো কোনো জিনিস কারো কাছে ভালো নাও লাগতে পারে কারো রুচিবুত ভিন্ন হতেও পারে কেউ সুটকি পছন্দ করবে কেউ গুছ্ত পছন্দ করবে কেউ ভর্তা পছন্দ করবে কেউ ঝুল পছন্দ করবে করতেই পারে ভাঙা হওয়া তা না পারস্পরিক এই রুচিবুতকে আলাদাভাবে সম্মান করতে বলেছেন স্বামী গৃহকর্তা হয়ে তাই বাজারে গিয়ে কেবল নিজের পছন্দ সব কিনবে না বেগম সাহেবের স্ত্রীর পছন্দকেও গুরুত্ব দিতে হবে যে কোনো কাজ করতে তারও পরামর্শ নিতে হবে ও আম্পত্য জীবনে কলহ না করে পারস্পরিক সৌহার্দ্য ভালবাসা প্রেম আর প্রীতিতে যদি ধন্য হতে চাও তাহলে তৃতীয় আরেকটা মানদণ্ড যেন এখ ওলা অন্য আয়তে বলেছেন হতে পারে একটা জিনিস তার তোমার কাছে অপছন্দ হচ্ছে আরেকটা জিনিস কল্যাণকর রয়েছে অনুগ্রহ রয়েছে একজনের দ্বারা আরেকজনের জীবনে পারস্পরিক অনুগ্রহ পারস্পরিক অবদান একটি মন্দ গুণ থাকলে হয়তো আর দশটি ভালো গুণ রয়েছে দশটি ভালো গুণকে একটি মন্দগুণের কারণে বুক্ষেপ করো না উড়ায় ফেলে দিও না রবুল আলমিনে দেয় বিষয় আজ কয়টি দাম্পত্য জীবনে আমরা বাস্তবায়ন করছি করছি না বলে তো কবিরাগুনা অপরাধে লিপ্ত হচ্ছি বন্ধুগণ অল্লা সভান যেকোনোভাবে দাম্পত্য ঝগড়া বিরুদ্ধ আর কলহকে নিষেধ করেছেন এটা কবিরাগুনা এটার প্রভাব সন্তানের জীবনে পড়ে সমাজে পড়ে রাষ্ট্রে পড়ে দেশে পড়ে আজকের পৃথিবীর অনেক রাষ্ট্র রয়েছে এমন যারা হয়তো অনেক উন্নতি হয়েছে অনেক অগ্রগতিতে দেশ তথা পৃথিবী আর বিশ্বের বুকে নেতৃত্বের আসনেও আগায়ে যাচ্ছে কিন্তু ভিতরে অন্তর সার শূন্য হয়ে যাচ্ছে পরিবার ভেঙ্গে যাওয়ার কারণে পরিবার নাই দাম্পত্য সুসম্পর্ক নাই বরং কলহ ঝগড়া আর বিবাদ যে যার মতো আলাদা চলে একদিন দেখা যাবে সব তাদের হারিয়ে যাবে কারণ এই পৃথিবীর সকল সুখের ঠিকানার মূল ভিত্তির নাম হলো পরিবার আর পরিবার মানেই একজন স্বামী আর একজন স্ত্রী স্বামী স্ত্রী থেকে কখনো হতে পারে একজন স্বামীর একাধিক স্ত্রীও হতে পারে ইসলাম সর্বোচ্চ চারজন পর্যন্ত একজন পুরুষকে বিবাহ করার অধিকার দিয়েছে কিন্তু যে কয়জন স্ত্রী থাকুক স্বামী আর স্বামীর সাথে স্ত্রীগণ মিলে দাম্পত্য সুসম্পর্ক রক্ষা করেই চলতে হবে বন্ধুগণ করিমে চকিয়ে যায় এমন এমন বিষয় বলতে গিয়ে দুইটি বিষয়কে উল্লেখ করেছেন আর হাদিস শরীফ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ তালা আলী হুসাল্লাম চকু জুড়িয়ে যায় এমন বিষয় বলতে গিয়ে একটি বিষয়কে বলেছেন কোরআন আল করিম এবং সন্নাকে একত্রিত করলে চক্ষু জোর যাওয়ার কারণ তিনটি কোরআন আল করিমে দুইটি বিষয়কে চক্ষু জোরানোর কারণ রব আলিন বলেছেন এরকটা হলো সৎক ভালো প্রিয়তম আপন স্ত্রী জীবন সঙ্গী পুরুষ হলে তার জন্য স্ত্রী আর নারী হলে তার জন্যে স্বামী চক্ষু জোরানোর কারণ আর দ্বিতীয় চক্ষু জোরানোর কারণ হলো উত্তম সন্তান সন্তান ভালো আউলাদ আর হাদিস রসুল সাল আসাম সাত করেছেন চক্ষু জোরানোর কারণ হল নামাজ নামাজ সুতরাং বন্ধু আজ আমাদের কি চক্ষু জুড়ায় না চোখ দিয়ে আগুনের ফুলকি বের হয় বিশ্লেষণ করা উচিত বিচার করা উচিত অল্লা সভান আমাদের সকলকে সাবধান হতে তৌফিক দিন আমরা তো অনেকেই বলবো দাম্পত্য সম্পর্কের কলহ তথা স্ত্রী কর্তৃক স্বামীর অবাধ্যতা আবার স্বামী কর্তৃক স্ত্রীকে নির্যাতন জুলুম ঝগড়া বিভিন্ন কারণেই হচ্ছে আর এই সবগুলো কারণের প্রথম হয়তো একটি বিষয় সবার সামনে আসবে তা হল যে বিয়েসাদী হতে গিয়ে পরস্পরের ভুল বুঝাবুঝি হয়তোবা যে বিষয়গুলোকে বিচার করে বিয়ে দেয়া হয়েছে বিয়ের পর ও তা পাওয়া যায় নাই গেফ। এই ক্ষেত্রে কখনো যেমন স্বামী তার স্ত্রীর ব্যাপারে উদাসীন হয় আবার কখনও স্ত্রীও স্বামীর ব্যাপারে উদাসীন হয় আল্লাশ ভা আন্দাও তালা তাই দাম্পত্য জীবনে যে কোনো ধরনের কলহ ঝগড়া বিবাদ ভুল বুঝাবুঝি যাতে কখনো না হয় এই জন্যে জন্মের পর বড় হওয়া শুরু করে দিয়ে বিয়ের অনেক অনেক আগে থেকে দোয়া করতে শিখিয়েছেন রব্বুল আলমীর নিজেই বলেছেন ও আমার বান্দারা দোয়া করো সুরাতুল ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত রব্বুল বলছেন বলেছেন দোয়া করো রাব্বানা হাবলানা মিন আজওয়াজা ওয়াজুরা যার লালিল সুতরাং কবিরাগুনা থেকে যদি বাঁচতে হয় দাম্পত্য কলহ থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া করা উচিত বিয়ে করার অনেক আগের থেকে দোয়া করা উচিত আল্লাহ রব্বানা হাবলানা মিন আজ আজ আল্লাহ তুমি মুফত দাও আমার যোগ্যতা নেই আমি যে খুঁজব এমন ব্যবস্থা নেই আমার হয়তো প্রাপ্তিও নেই তবে তুমি যদি ইচ্ছা করো দিতে পারো তুমি দাও দাতা আকাশ আর জমিনের মালিকার কাছে চাওয়া হে আল্লাহ দাও তুমি দিও আমার জীবনে চক্ষু জুড়িয়ে যায় এমন জীবন সঙ্গে আমরা কয় এমন দোয়া করি যারা দোয়া করেছে খুঁজ নিয়ে দেখেন দাম্পত্য কলহ নাই কবিরা গোনা থেকে বেছে গিয়েছে। আর যে দুয় দূরের কথা মস্কারি নিয়ে ব্যস্ত আর বিয়ের আগে কত হাত লম্বা কত দীর্ঘ কত মাইল পেরেমপিরিতার এই দুষ্টামিয়ার অভদ্রতায় লিপ্ত থাকতে পারে সব করেছে খুজ নিয়ে দেখেন বিয়ের পরে আগুন তুষের আগুনে চলছে তুষের আগুনে চলছে সুতরাং বন্ধুগণ দাম্পত্য কলহ না হওয়ার জন্যে র কবুল করবেন আল্লাহ যদি কবুল করেন তাহলে দাম্পত্য কলহের সকল ব্যবস্থা ধ্বংস করে দিয়ে সুন্দর সম্পর্ক তৈরি করে দেবেন কারণ তিনি বলেছেন মহান সত্তা যিনি প্রত্যেক মানুষের সত্তা থেকে সৃষ্টি করেছেন তার জীবন সঙ্গী লিতাস ইলাইহা যাতে তার মধ্যে শান্তি স্থিতিশীলতা আর আমার আয়েস খুঁজে পায় আর ওইজনের মাঝে টান হৃদয়ের টান দূরে থাকলেও বিনা টান হৃদয়ের টান ভালোবাসা আর সৌহার্দ্য তৈরি করে দিয়েছে তো সেই আল্লাহ তার কাছে যদি কেউ চায় আল্লাহ আমারে দাও ঝগড়া করবে না এমন আমিও ঝগড়া করব না এমন তাহলে আল্লাহ দেবেন আর না তো আল্লাহর কাছে না চাইলে বাপদাদা চোদ্দ গোষ্ঠী মিলে যদি কেবল টাকা পয়সা সৌন্দর্য দিয়ে খুঁজতে যায় তাহলে তো গেছে তাহলে আর ভালো আশা করা যায় না অপরদিকে কখনো কখনো দাম্পত্য কলহের কারণ হয় সন্তান সন্তানের কারণে ঝগড়ার যে শুরু হয় এটাও রব্বুল আলমকে তো চাইতে হয় ও আল্লাহ সন্তান দাও যাতে চক্ষু জড়াইয়া যায় বন্ধুগণ যে কোনো ভাবে যে কোনো প্রক্রিয়ায় যে কোনো বাস্তবতায় দাম্পত্য কলহ ঝগড়া বিবাদ স্বামী কর্তৃক স্ত্রীর অবাধ্য হওয়া আর স্ত্রী কর্তৃক স্বামীর অবাধ্য হওয়া এই সব কবিরাগুনা। গুনা আজ আমরা এই গুনায় লিপ্ত রয়েছি নিজের কি কল্যাণ হচ্ছে নিজের কি সৌভাগ্য এতে হচ্ছে না নিজের বারোটা বাজাচ্ছি বন্ধুকোন আসুন না আমরা সবাই মিলে দাম্পত্য কলহের মতো কবিরাগুনা থেকে বেঁচে থাকি নিজেরা নিজেদের পরিবার আপন জন সবাইকে রক্ষা করি নসিহত করি আল্লাহ সফান সকলকে তৌফিক দিন আমিনাল শিক্ষিত মানুষই আল্লাহকে ভয় করে যে বিদ্যা না হক হক বুঝেনা সত্য মিথ্যা বুঝেনা সেটা মূলত বিদ্যা নয় खुजे जहां मूलतमे जाननाथी जा रविवार सन्द्या सात और सन्ध्या साढ़े छर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 যারা এক আল্লাহর ইবাদত করে কোরআনে মাহাদিসের ওপর আমল করে আল্লাহ পাক তাদেরকে সফল করে আমি রহমান কি কি করলে আল্লাহ আল্লাহাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে বিশ টিভি বাংলায়